পরিবেশিত অডিও লেকচার সিরিজ হবে আমরা ষষ্ঠ বছরের কিছু সারিয়া বা সামরিক অভিযান নিয়ে আলোচনা করব খন্দকের যুদ্ধে কুরাইশ ও গাতাফানদের জোট মুসলিমদের পরাজিত করতে ব্যর্থ হওয়ায় সবার মনে এই ধারণা মোটামুটিভাবে প্রতিষ্ঠা লাভ করে যে মুসলিমদেরকে তারা আর পরাজিত করতে সমর্থ হবে না কারণ এর থেকেও বড় ও শক্তিশালী সেনাবাহিনী একত্রিত করে আবারও মোদিনা আক্রমণ করার পরিকল্পনা মোটামুটি একটি অবাস্তব পরিকল্পনা হয়ে দাঁড়ায় তাই এটা স্পষ্ট হয়ে যায় যে আজ হোক বা কাল হোক মোদিনার ইসলামী রাষ্ট্রই হবে আরবের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তবে তা হওয়ার জন্য কেবল ক্রাইশদের পরাজিত করাই যথেষ্ট ছিল না কারণ মধ্য আরবের নজদে বেশ কিছু বেদুইন গোত্র ছিল যারা সহজে মুসলিমদের কর্তৃত্ব মেনে নিতে চাইবে না এবং তারা তাদের জাহিলিয়াতি শিরকি জীবন ব্যবস্থায় ধরে রাখতে চাইবে কোরাইশাহ পেশখানিকটা দমে গেল নজদের এই গোত্রগুলো পুরোপুরি বর্ষতা স্বীকার করেনি এরা অনেকে ছিল ক্রাইশদের মিত্র এবং মুসলিমদের সাথে তাদের প্রকাশ্য শত্রুতা ছিল তাই তারা ছিল মুসলিমদের উত্থানের বিরুদ্ধে বড়সড় একটা হুমকি শুরু। এই গোত্রগুলোর মধ্যে কেউ কেউ উহুদের যুদ্ধের পর মুসলিমদের বিরুদ্ধে বেশ কিছু ষড়যন্ত্র করেছে কোন গোত্র বিশেষ করে নজদের গোত্র যেমন গাতাফান আসজা আসলাম ফিজারা এরা খন্দকের যুদ্ধে কুরাইশদের সাথে জোটবদ্ধ হয়েছিল কুরাইশদের পরাজিত করতে চাইলে যারা কুরাইশদের মিত্র বা তাদের সম্ভাব্য সহায়ক শক্তি তাদেরকেও পরাজিত করা প্রয়োজন ছিল তাই হিজড়ি ষষ্ঠ বছরে রসল্লা সাল্লাহ আলী আসালাম নজদের দিকে মনোযোগ দেন এই বছরটি ছিল বেশ ব্যস্ত একটা বছর এই বছর এবছর রসল উল্লাহ আলী চোদ্দটি অভিযান প্রেরণ করেন এর মধ্যে তিনি নিজে দুটোতে অংশ নেন আজকের পর্বে আমরা ষষ্ঠ বছরের ছয়টি অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম যে অভিযানটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আল কর্তার অভিযান নজদের বনবাকর এবং কিলাব গোত্রের বিরুদ্ধে সংগঠিত এই সামরিক অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ এ বেন মাসলামা রাজিয়াল্লাহ ত্রিশ জনের একটি দল নিয়ে সাত রাত ভ্রমণ করে তিনি বনবকরের শাখাগোত্র বন আল কর্তার উপর হামলা চালান এটা ঘটেছিল মহারম মাসের দশ তারিখে অর্থাৎ আসুরার দিনে এই হামলায় শত্রুপক্ষের দশজন মারা যায় এবং বাকিরা পালিয়ে যায় বলা যায় এটা ছিল বেশ সহজ একটা অভিযান গণিমত নিয়ে ফিরে আসার সময় সুমামা এবেন উস্তাল নামের এক লোককে গ্রেফতার করেন সে ছিল বন হানিফা গোচ্ছের নেতা তার গোত্রে সে বেশ সম্মানিত লোক ছিল রসুল্লাহ সাল্ল আলী আসলাম সেটা জানতেন তার সাথে তিনি কথা বলতে চাইলেন জিজ্ঞেস করলেন বল তোমার ব্যাপারে কি বলতে চাও সুমামা বললেন দেখুন আমার মধ্যে খারাপ কিছু নেই আমি ভালো মানুষ আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে অভিজাত বংশের কাউকে মারলেন আর যদি আপনি আমার প্রতি দয়া দেখান তাহলে একজন কৃতজ্ঞ মানুষের প্রতি দয়া দেখাবেন আর যদি আপনি টাকা পয়সা চান তাহলে কত চান সেটা বলুন আমি দিয়ে দেব রসুল্লা সাল্ল আলী আসলাম তাকে কিছুই বললেন না পরদিন আবার তাকে একই প্রশ্ন করলেন সে একই উত্তর দিল আল্লাহ রসুলসালাম সাহাবিদের বললেন সুমামাকে ছেড়ে দাও সাহাবিরা তাকে ছেড়ে দিলেন এর মধ্যে সুমামার অন্তরে একটা বড় পরিবর্তন এল সুমামা এরপর একটা বাগানে গেল সেখানে গোসল করে ফিরে এসে মসজিদে প্রবেশ করল এরপর বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন মায়াবুদ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ হচ্ছে আল্লাহ রসুল এরপর সে রসুল্লাহ সাল্ল আলি আসালামকে বলল মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি আপনাকে আমি যত ঘৃণা করতাম ততটা ঘৃণা আর কাউকে করতাম না কিন্তু আজকে আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহর কসম আপনার দিনকে আমি যত ঘৃণা করতাম আর কোনো দিনের প্রতি এত ঘৃণা ছিল না কিন্তু আজকে আপনার দিনই আমার কাছে সবচেয়ে প্রিয় আপনার দেশকে আমি যত ঘৃণা করতাম আর কোন দেশকে ততটা ঘৃণা করিনি আর আজকে আপনার দেশই আমার কাছে সবকিছুর ওপরে প্রিয় এরপর সে বলল আমি উমরা করার নিয়ত করেছিলাম এমন অবস্থায় আপনার লোকেরা আমাকে বন্দি করেছে আমি এখন কি করব রসুল্লাহ সাল্লু আলী আসলাম তাকে সুসংবাদ দিলেন এবং উমরা করতে বললেন এরপর সে মক্কায় গেল উমরা করতে পথের মধ্যে মক্কার এক লোক তাকে বলল এই তুই নাকি মোর্তাদ হয়ে গেছিস সে উত্তর দিল না আমি মুহাম্মাদের দিন ইসলাম গ্রহণ করেছি এছাড়াও মক্কার অন্যান্য লোকেরা তাকে অনেক বিরক্ত করেছিল এবং জানা যায় তাকে আটক করা হয়েছিল এতে সুমামা এবেন উসাল অনেক ক্ষুব্ধ হন এবং বলেন আল্লাহ শপথ করে বলছি আল ইয়ামা থেকে যেন এক শস্য দানাও তোদের মক্কায় রসল্লাহ সাল্লু আলী ওয়াসলামের অনুমতি ছাড়া না ঢোকে সেই ব্যবস্থা করছি সুমামার এই কথা ফাঁকা বলি না সে তার ক্ষমতা কাজে লাগিয়ে সত্যি সত্যি ইয়ামা থেকে মক্কায় শস্য পাঠানো বন্ধ করে দেয় মক্কায় যেহেতু কোনো কৃষিকাজ হত না মক্কার লোকেরা পুরোপুরি নির্ভরশীল ছিল বাইরে থেকে আমদানি করা খাবারের ওপর যখন মক্কায় এই শস্য পাঠানো বন্ধ করে দেয়া হয় তখন তারা বিশাল খাদ্য সংকটে পড়ে এমন বেকায়দায় পড়ে তখন মক্কার নেতারা রসুল্লাহ সাল্লাহ আলিউসলামের কাছে অনুরোধ করেন যেন তিনি স্তুমামাকে সামনে রাখেন রসুল্লাহ যদিও কুরাইশদের সাথে যুদ্ধাবস্থা ছিলেন তবু তিনি তাদের অনুরোধ রাখেন মক্কায় খাবার সরবরাহ স্বাভাবিক হয়ে এল এই ঘটনা থেকে আমরা দেখি ইসলাম মানুষকে সত্যিই যখন বদলে দেয় তখন আমলে বদলে দেয় সে নিজের বুদ্ধিমত্তা ক্ষমতা সব কিছু দিয়ে ইসলামের খেদমত করার চেষ্টা করে সুমামাত তেমনই এক উদাহরণ এছাড়া আমরা দেখি যে একজন যুদ্ধবন্দীকে কোনো ধরনের মুক্তিপণ বা শর্ত ছাড়াই মুক্ত করে দেবার অনুমোদন আছে তবে তার মানে এই না যে সবার সাথেই এভাবে দয়া দেখাতে হবে মাফ করে দেওয়ার পরেও ষড়যন্ত্র করেছে এমন নজিরও আমরা সিরাতে দেখেছি তাই দয়া দেখালে বা মাফ করে দিলে সেটা মানুষ বুঝে করতে হবে সঠিক মানুষকে দয়া দেখালে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আশা করা যেতে পারে দ্বিতীয় অভিযান এর নাম হচ্ছে আল খাবতের অভিযান এটি মাছের অভিযান নামেও পরিচিত সাইফল বাহারের প্রেরিত তিনশো সৈনিকের এই অভিযানের নেতৃত্বে ছিলেন আবু উবায়দা ইবনাল জর রহাদিল্লানহু কোরাইশদের অর্থনীতির বিরুদ্ধে রসুল্ল সাল্লাসমের সিরিজ হামলার মধ্যে এটি একটি তবে এবং সায়াকিদের মতে এই অভিযানের উদ্দেশ্য পুরায় ছিল না বরং জুহাইনা গোত্রকে আক্রমণ করা উদ্দেশ্য ছিল ইবিন হাজার এই দুটো মতকে সমন্বয় করে বলেছেন হতে পারে দুই পক্ষকে আক্রমণ করা ছিল এই অভিযানের উদ্দেশ্য আল খাবতের অভিযানে কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে এই অভিযানে অন্য কিছু ঘটনা আছে যা উল্লেখ করার মতো এই অভিযানে যাত্রাপথে মুসলিমদের রসদ প্রায় ফুরিয়ে যায় খাবার বাঁচিয়ে রাখার জন্য আবু অবয়দা সবার থেকে খাবার জড়ো করলেন এবং হিসেব করে দেখলেন যা আছে তাতে গড়ে একজনের ভাগে একটি করে খেজুরের বেশি দেওয়া যাবে না তাই প্রত্যেক মুজাহিদের ভাগে দিনে একটি করে খেজুর বরাদ্দ হয় দিনগুলো ছিল খুবই কষ্টের সেই মুহূর্তের কথা স্মরণ করে জাবির মেনা আব্দুল্লাহ রাজেল্লা আনহু বলেছিলেন যখন সব খেজুর প্রায় শেষ হয়ে গেল দিনে একটা খেজুরের মর্মহ যে কি আমরা তখন বুঝতে পেরেছি এই ব্যাপারে ইমাম নবী মন্তব্য করেন যে ভ্রমণের সময় সবার খাবার একসাথে রাখা মুস্তাহাব কাইস এবং সাহা দেবেন ওবায়দা ছিলেন এই অভিযানে অংশ নেয়া এক সৈনিক এই অবস্থা দেখে তিনি ধার করে এনে নয়টি উট জবাই করে সবার খাবার ব্যবস্থা করেন মানুষ সাধারণত ধনী অবস্থায় বেশি দেখা করে কিন্তু কাইস এমন ছিলেন না তিনি ছিলেন আনসারি সাহাবি সাহা দেবেন ওবাদা সন্তান এবং এই পরিবার ছিল উদারতার জন্য বিখ্যাত এক পর্যায়ে মুসলিমরা গাছের পাতা খাওয়া শুরু করলেন গাছের নিচের দিকে পাতার নাম হল খাব্দ তাই এই অভিযানকে বলা হয় খাবদের অভিযান আবার এই অভিযানকে মাছের অভিযান বলার পেছনেও কারণ আছে রসদের সব খাবার শেষ হয়ে যাবার পর মুসলিমরা সাগরের তীরে এক বিশাল বালির ঢিবি দেখলেন কাছে গিয়ে আবিষ্কার করলেন সেটা একটা তিমি মাছ যাকে ইংরেজিতে বলা হয় স্প্রামওয়েল প্রথমে তারা ভাবলেন সেই মাছ খাওয়া ঠিক হবে কিনা কারণ তারা নিশ্চিত ছিলেন না মরা মাছ খাওয়া যাবে কিনা কিন্তু আবু ওবায়দা রানহ বললেন আমরা আল্লাহ রসুল্লাহ সাহাবি আল্লাহ রাস্তায় ভ্রমণ করছি আমাদের যেহেতু জরুরত বা প্রয়োজন আছে কাজেই তোমরা খেতে পারো এখানে উল্লেখ্য মরা পশু খাওয়া জায়েজ না হলেও মরা মাছ খাওয়া জায়েজ তারা ছিলেন আল্লাহ রাস্তার মুজাহিদ তাই আল্লাহ তাদের জন্য রিজিক পাঠিয়ে দেন বিশাল আকৃতির এক তিমি এতই বিশাল যে তিনশো মুজাহিদ আঠারো দিন ভরপেট খেয়েও শেষ করতে পারেননি এই মাছটি এত বড় ছিল যে মাছের চোখের কোটরে ১৩ জন ঢুকতে পেরেছিলেন এবং মাছের একটা হারের ভেতর দিয়ে একজন উঠ নিয়ে হেঁটে যেতে পারতেন অভিযান থেকে ফিরে এসে আল্লাহ রসুলসাল্লাহু আলিউসালামকে এই ঘটনা বলা হল রসুল্লাহ সাল্লু আলি আসলাম শুনে বললেন এই মাছ ছিল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক তোমাদের সাথে আছে কি সেই মাছ তারা ফিরে আসার সময় সেই মাছের কিছু অংশ অর্ধসিত্ত করে নিয়ে এসেছিলেন আল্লা রসুলসাল্লাহ আলিয়াসাল্লাম আগ্রহ ভরে সেই রিজিক খেয়ে দেখলেন তিন নম্বর অভিযান আবু রাফের বিরুদ্ধে পাঁচ সাহাবির দুঃসাহসী অপারেশন এই অভিযানটি হলো সবচেয়ে রোমাঞ্চকর অভিযান আমরা জানি মোদিনার দুই আনসারি গোত্র আউস এবং খজরাজের মধ্যে ভালো কাজে প্রতিযোগিতা লেগেই থাকত এক আনসারি সাহাবির ভাষায় আউস ও খজরাজ গোত্রের উদাহরণ হল দুই তেজি খোরার মতো যারা রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের সামনে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত। একটি গোত্রে কেউ যখন নবিজ সাল্লু আলী আসলামের সেবায় কিছু করত অন্য গোত্রও সেরকম কিছু করে পাল্লা দেবার চেষ্টা করত তাদের এই প্রতিযোগিতা দুনিয়া সাফল্যের জন্য ছিল না তাদের প্রতিযোগিতা ছিল আখিরাত কেন্দ্রিক সাফল্য বলতে আজকের পশ্চিমা বস্তুবাদী পুঁজিবাদী বিশ্ব বোঝে অর্থ ক্ষমতা আর মর্যাদা কিন্তু ইসলামে সাফল্য বলতে বোঝায় আল্লাহর নৈকট্য আউস গোত্রে সাহাবিরা ক্যা আবেন আশরাফকে হত্যা করেছিল এটা ছিল তাদের জন্য বিরাট এক অর্জন খাজরাজ গোত্রও পেছনে পড়ে থাকতে চায়নি তাই তারাও চাইল ইসলামের খেদমতে এরকম কিছু একটা করতে এই তারা বেছে নিল ক্যা আবেন আশরাফের মতো আরেক এক ইসলাম বিদ্বেষী ব্যক্তিকে তার নাম হল সালাম ইবেন আবি আল হোকাইক সে পরিচিত ছিল আবু রাফাই বা আবু রাফে নামে আবু রাফে ছিল একজন জনপ্রিয় কবি মিডিয়া ব্যক্তিত্ব আমরা আগেই বলেছি সেই সময়ের একটি কবিতা হচ্ছে আজকের যুগে একটি নিউজ সাইটের প্রবন্ধ টুইটারের টুইট কিংবা ব্লগ পোস্ট অথবা ফেসবুক স্ট্যাটাসের মতো সেটা মুহূর্তের মাঝে সবার কাছে ছড়িয়ে পড়ত বলা যেতে পারে কবিতা ছিল একটা প্রোপাকাণ্ডা মেশিন আবু রাফে তার এই কাব্যিক প্রতিভা কাজে লাগিয়েছিল রসুল্লাহ সাল্লু আলী ওয়াসালাম ও মুসলিমদের বিরুদ্ধে বিদ্রুপাত্মক কবিতা লেখার কাজে ইসলাম ও মুসলিমদের অপমান তুচ্ছতা ছিল ও ব্যঙ্গ করা ছিল তার কবিতার মূল উপজীব্য ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধে অংশ নেওয়া ছাড়াও সে ছিল খন্দক যুদ্ধের অন্যতম কারিগর খন্দকের অর্থায়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গতাফান গোত্র যখন খন্দকের সামরিক জোটে অংশ নেয় সে তখন গতাফানকে মোটা অংশের পুরস্কার দেবার ঘোষণা দেয় হজরাজের পক্ষ থেকে রসলুল্লাহ সাল্লু আলী ওয়াসলামের কাছে এই আবু রাফের নাম প্রস্তাব করা হয় আবু রাফেকে হত্যা করা হলে নিশ্চিতভাবেই ইসলামের বড় একটা শত্রুকে শেষ করা হবে রসুল্লা অনুমোদন দেন পাঁচ জনের একটা দলকে পাঠানো হয় আবু রাফেকে হত্যা করার মিশনে এর নেতৃত্বে ছিলেন এই দলে আরো ছিলেন আব্দুল্লা উনাইস রাহানহু গুপ্ত হত্যায় তার আগের এক্সপিরিয়েন্স ছিল তিনি খালিদ বিন সুফিয়ানকে হত্যা করেছিলেন সেই কাহিনী আগেই বর্ণনা করা হয়েছে আবু রাফে ছিল ইহুদি সেই থাকত খাইবারের নিরাপদ একটা দুর্গের মধ্যে আব্দুল্লাবেন আতিকের নেতৃত্বে পাঁচ সাহেবের ছোট দরতে যখন খাইবারে পৌঁছে তখন সন্ধানে মেছে। সবাই পশুপাল নিয়ে বাড়ের পথে দুর্গে ঢুকতে হলে এখনই ঢুকে পড়তে হবে কারণ সন্ধ্যার পর দুর্গের দরজা বন্ধ হয়ে যায় আব্দুল্লাবেন আতিক রাদিল্লা আহু তার সঙ্গীদের অপেক্ষা করতে বলে একাই দুর্গের দিকে যেতে লাগলেন উদ্দেশ্য পাহারাদারদের চোখ এড়িয়ে কোনোভাবে দুর্গের মধ্যে ঢুকে পড়া তিনি চট করে একটা কাজ করলেন একটা চাদর দিয়ে নিজেকে ঠেকে এমনভাবে ভান করলেন যেন তিনি মনে হয় দুর্গের দেয়ালের পাশেই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বসছেন মানুষ দেখলে ভাববে তিনি এই দুর্গেই থাকেন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়েছেন সে যুগে এটা স্বাভাবিক ছিল আর হলো ঠিক তাই তাকে দেখে প্রহরী বলে উঠল এই যে আল্লাহর বান্দা ভেতরে যেতে চাইলে এখনই যাও আমি কিন্তু দরজা লাগিয়ে দিচ্ছি আব্দুল্লাহবের আতিক রাদুল্লাহ আনহু এই সুযোগটাই খুঁজছিলেন টুক করে দুর্গের ভেতরে ঢুকে পড়লেন এরপরের কাহিনী ইতিহাস আব্দুল্লাহ বিন আতিক রাদাওয়া আনহর মুখে শোনা যাক সেই রোমাঞ্চকর কাহিনী তিনি বলেন আমি দুর্গের ভেতরে প্রবেশ করলাম সবাই ভেতরে চলে এসেছে ভেবে প্রহরী দরজা লাগিয়ে দিল আর চাবিটা একটা খুটির সাথে ঝুলিয়ে রাখলো। বেশ খানিকক্ষণ পর চারদিক সুনস্তা নীরব হয়ে যাওয়ায় আমি উঠে গিয়ে চাবিটা নিলাম আর দরজা খুলে দিলাম যেন দলের বাকি সদস্যরা যোগ দিতে পারে আবু রাফে থাকত দোতালার একটা ঘরে দেখলাম সেখানে কিছু লোক গল্প গুজবে মত্ত আমি তাদের যাওয়ার অপেক্ষা করতে লাগলাম একটা গাধার খোয়ারে বসে আছি একসময় সময় লোকগুলো চলে গেল আমি সিঁড়ি দিয়ে বে উঠে ভেতর থেকে দরজাটা দিলাম বন্ধ করে ভাবলাম তারা যদি আমার উপস্থিতি টেরও পায় তবু আমাকে ধরার আগেই আমি আবু রাফেকে মেরে ফেলতে পারবো। আমি আবু রাফের ঘরে পৌঁছে গেলাম সেখানে সে তার পরিবার পরিজন নিয়ে শুয়ে আছে ঘরটা ছিল অন্ধকার আবুরাফে ঠিক কোথায় আছে বোঝা যাচ্ছিল না তাই তাকে ডাক দিলাম আবুরাফে কে রে কে কথা বলে আবুরাফে জিজ্ঞেস করল আমি তার গলার আওয়াজ শুনে সে কোথায় আছে আন্দাজ করে তার দিকে এগিয়ে গেলাম তলোয়ার দিয়ে দিলাম এক ক আমি বেশ উত্তেজিত অবস্থা ছিলাম তাই আঘাতটা ঠিক জায়গা মতো লাগল না আবু রাফে চিৎকার করে উঠল আমি ঘর থেকে বেরিয়ে গেলাম একটু পর আবারও তার ঘরে ঢুকলাম এবার ঢুকলাম বন্ধুর বেশে ভান করলাম যেন তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি গলার স্বর পরিবর্তন করে বললাম আবু রাফে ভাই আপনি ঠিক আছেন তোমার মায়ের জীবন বরবাধক দেখছ না কি হয়েছে এই লোক এই মাত্র আমাকে তলোয়ার দিয়ে আঘাত করেছে এবার আমি সুযোগ পুঝে তার দিকে এগিয়ে আবারও কোপ মারলাম এবারও খুব একটা সুবিধা করতে পারলাম না তার স্ত্রী চিৎকার করে উঠল আমি আবারও গলা সর পরিবর্তন করে সাহায্যকারীর ভূমিকা অবতীর্ণ হলাম দেখলাম আবু রাফে চিত হয়ে শুয়ে আছে এবার তার পেট বরাবর তলোয়ার চালালাম এরপর তলোয়ার বাকিয়ে ধরলাম তলোয়ার তার পিঠ পর্যন্ত ঢোকে গেল হার ভাঙার মচমচ আওয়াজ শুনতে পেলাম নিশ্চিত হলাম আমি এবার তাকে হত্যা করতে পেরেছি তারপর দ্রুত বেরিয়ে পড়লাম একটার পর একটা দরজা খুলছি আর বেরোচ্ছি এভাবে সিঁড়ি পর্যন্ত পৌঁছে গেলাম সিঁড়ি দিয়ে নামছি একদম নিচে পৌঁছে গেছি ভেবে যেই না পা ফেলেছি অমনে পিছে পড়ে গেলাম সেদিন ছিল জ্যোৎস্নারাত আমার পা ভেঙে গেছে পাগড়ি খুলে পা বাদলাম ভাঙা পা সামনে এগোতে থাকলাম দরজা পর্যন্ত এসে বসে পড়লাম ভাবলাম আবু রাফেকে হত্যা করতে পেরেছে কিনা এটা নিশ্চিত না হয়ে এখান থেকে যাব না সকাল হলো, মোরগের ডাক শুনতে পেলাম কেউ একজন ঘোষণা করল হে হেজাতের অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আবুরাফে নিহত হয়েছেন আমার মনে হল এর চাইতে মধুর কথা আর কখনো কোনোদিন শুনিনি ঘোষণা শোনার পর সঙ্গীতের কাছে চলে এলাম বললাম আমাদের এখন যেতে হবে আল্লাহ আবু আবুরাফেকে হত্যা করেছেন এরপর আমরা রসুলুল্লা সাল্ল আলী ওয়াসলামের কাছে গেলাম তাকে সমস্ত ঘটনা শোনালাম তিনি বললেন দেখি তো তোমার পাটা একটু বাড়িয়ে দাও আমি আমার পা বাড়িয়ে দিলাম তিনি আমার পা তার হাত দিয়ে শুধু ছুঁয়ে দিলেন অমনি আমার পা একদম সুস্থ হয়ে গেল মনে হল যেন এই পায়ে কখনোই কিছু হয়নি আব্দুল্লাবের আতিকের এই বর্ণনাটি সহি বুখারিতে পরিণিত এভেন সাকে বর্ণনা এসেছে তারা পাঁচজনই আবু রাফের ঘরে প্রবেশ করে তাকে হত্যা করেছিলেন তবে দুটো বর্ণনার মাঝে সমন্বয় করার সুযোগ আছে আমরা ধরে নিতে পারি উপরের বর্ণনায় আব্দুল্লাবের আতিক শুধু নিজের অংশের কথাই বর্ণনা করেছিলেন আর অন্যরাও এই অপারেশনে অংশ নিয়েছিলেন এখন আবু রাফের এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথম শিক্ষা সুপরিকল্পনা দুর্গে ঢোকার সময়ের কৌশল ছাড়াও আবু রাফের ঘরে প্রবেশের জন্য আব্দুল্লা বেন আদিক রাজিল্লা আনহোকে বেশ কিছু চালাকির আশ্রয় নিতে হয় আবু রাফের স্ত্রীকে তারা বলেন তার আরোপ থেকে আবু রাফের কাছে কিছু সাহায্য জন্য এসেছেন তারা নাটকটি এমনভাবে সাজান যেন সেটা বিশ্বাসযোগ্য হয় আর এসব কথোপকথনে হচ্ছিল ইহুদিদের ভাষায় আব্দুল্লাবের আতিক রাজিল্লাম আনহু ইহুদিদের ভাষায় কথা বলেছেন যেন তার জন্য ভেতরে ঢোকা সহজ হয় এই ধরনের কাজ অত্যন্ত পরিকল্পিত হওয়া চাই সাহাবিরা সেটা নিশ্চিত করেছেন দ্বিতীয় শিক্ষা উপস্থিত বুদ্ধি শুরু থেকে আব্দুল্লাবের আতিক রাজিল্লাহ আনহু উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে এসেছেন প্রস্রাব করার ভান করে দুর্গে ঢুকে পড়া গাধার আস্তা বলে লুকিয়ে থাকা আবুরাফের স্ত্রীকে ধোকা দেওয়া আবুরাফের সাহায্যকারে সেজে কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বলে তার অবস্থান খুঁজে বের করা প্রতিটি ক্ষেত্রেই তিনি পরিচয় এই ধরনের ক্ষেত্রে প্রচণ্ড এটা তারারেশনে জরুরি একটা বিষয় ইমান আমলে সার্বিক বিবেচনায় আবুবকর অমর ওসমান রাজ আনহোম এগিয়েছেন সত্যি কিন্তু কিছু কাজ আছে যেটার জন্য বিশেষ কিছু দক্ষতা লাগে যেটা ছিল মোহাম্মদ এ মাসলামা আবদুল্লাহ বিন উস কিংবা আব্দুল্লাহ বিন আতিক রাজ আনহোমদের একজন নেতার কাজ এই বিশেষ যোগ্যতা এবং সুপ্ত প্রতিভাগুলো খুঁজে বের করা যেই গুণটি আমরা সিরাতে নবিজের মধ্যে বারবার দেখেছি তৃতীয় শিক্ষা এই অভিযানের নেতৃত্বে ছিলেন আব্দুল আতিক রাদ্লাহ আনহু আর আব্দুল এবেন উনাইস রাদেল্লাহ আনহু ছিলেন তার অধীনস্থ অথচ আব্দুল্লাবেন উনাইস যোগ্যতার বিচারে আব্দুল এবে আতিক রাদেল্লাহ আনহু থেকে পিছিয়ে নন বরং আব্দুল এবেন উনাইস এই ধরনের গুপ্ত হত্যার অপারেশন সঠিকভাবে সম্পাদন করার প্রমাণও দেখিয়েছেন এর পরেও কেন আবদুল্লাবেন উনাইসকে নেতা না বানিয়ে নবীজ সাল্ল আলীবেন আতিককে এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন এর উত্তর হল নবীজিস আলি ওয়াসালাম তার সাহাবিদেরকে সব ধরনের পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া এবং আনুগত্যের অভ্যাস করে তুলতে চেয়েছিলেন যেমন এমন হয়েছে যে নবীজি সাল্লু আলী ওয়াসালাম আবু বকর এবং ওমার রাজ আনহমাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন কিন্তু তাদের ওপরে অন্য কাউকে সেই অভিযানের নেতা হিসেবে নির্ধারণ করেছেন এর মাধ্যমে আনুগত্যের অভ্যাস গড়ে ওঠে নসলুল্লাহ সাল্ল আলী ওয়াসালাম তার সাহাবিদের মধ্যে একই সাথে নেতৃত্বের যোগ্যতা ও অনুসরণের গুণ দুটোই গড়ে তুলতে চেয়েছেন চার নম্বর যে অভিযানটি আমরা বর্ণনা করব সেটি ছিল ষষ্ঠ হিজড়িতে সংঘটিত সবচেয়ে বড় অভিযান আর অভিযানের মূল নায়ক ছিলেন সালামা এ বেন আল আক আনহু এই অভিযানে অংশ নিয়েছিলেন পাঁচশো সাহাবি কিন্তু সালামার বীরত্ব আর সাহসিকতা আর সব কিছু ছাড়িয়ে যায় সালামা এবেন আল আকোয়া রাদিয়াল্লাহ আনহু ছিলেন মক্কা ছেড়ে আসা এক মহাজির পরিবার সহায় সম্পদ সব কিছু ছেড়েছুঁড়ে তিনি আল্লাহ ও তার নবীর পথে হিজরত করেছিলেন মোদিনায় এসে তিনি আরেক মুজাহিদ সাহাবি তালাহা এবেন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহ আনহুর চাকরি নেন তার ঘোড়া চড়ানো তাকে খিদমাত করা এভাবেই তার দিন কাটতে থাকে ঘটনার সূত্রপাত অনেকটা এভাবে আব্দুর রহমান ওয়াইনা এ বিন আল ফিজারির নেতৃত্বে গাতাফানের কিছু লোক গাবাহ নামের স্থানে হামলা চালায় গাবাহ মদিনার কাছেই একটা উর্বর জায়গা সেখানে মুসলিমরা তাদের উট চড়ানোর জন্য পাঠাত একদিন আব্দুর রহমান আল ফিজারির লোকেরা এসে মুসলিম মেষপালক জার এবেন আবিজার রদেল আনহুকে হত্যা করে তার স্ত্রী লাইলা রদেলা আনহাকে বন্দী করে এবং বিশটা উট নিয়ে পালিয়ে যায় উটগুলো ছিল আল্লাহ রসুলসাল্লীসলামের উঠ ঘটনাস্থলের কাছেই উপস্থিত ছিলেন সালামা এবিন আল এবং রাবাহ তারা দুজনেই সেদিন উট চড়াতে তৃণভূমিতে নিয়ে এসেছেন ঘটনাটি ঘটেছে বেলায়। সালাম আদিল্লা আনহো এই ঘটনা দেখতে পেয়ে তৎক্ষণাৎ রবাহকে রসুল্লাহ সাল্লু আলী ওয়সালামের কাছে পাঠিয়ে দেন আর তিনি নিজে শত্রুদের দৌড়ে ধাওয়া করা সিদ্ধান্ত নিলেন পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার দিলেন ওয়াসুবাহা ওয়াসুবাহা ওয়াসুবাহা ওয়াসুবাহা ছিল সেই যুগের বিপদ সংকেত অনেকটা আজকের যুগের অ্যাম্বুলেন্স বা দমকল বাহিনীর গাড়ির সাইরেনের মতো সালামার চিৎকার মদিনা থেকেও শোনা গেল সাহাবিরা দ্রুত রসুল্লাহ সাল্লিয়ামের কাছে অপেক্ষা না করে একাই ওয়াইনা এবং তার দলবলের পিছু নেওয়ার জন্য ছুটে গেলেন কিন্তু তার কাছে তখন না আছে কোনো ঘোড়া না আছে কোনো উঠ ছিল শুধু দুটো পা সেই পা দুটোকে পুঁজি করেই লুটেরাদের ধরার জন্য দৌড়াতে লাগলেন সালামার ভাষায় আমি লুটেরাদের তারা দিতে বেরিয়ে পড়লাম তাদের দিকে একের পর এক তীর ছড়ছি আর ছন্দ মিলিয়ে হুঙ্কার দিচ্ছি এই দেখ আমি হলাম আকুয়ার পুত্র আজকের দিন ইতরদের ধ্বংসের দিন আমি হলাম আকোয়ার পুত্র দেখে নেই দল মরবে এই দিনে যাকেই হাতে নাগলে পাচ্ছি এমনভাবে তীর ছোড়ে মারছি যেন কাজ ছেদ করে তীরে মাথা বেরিয়ে আসে। তাদের কেউ কেউ যখন আমার দিকে পিছু ফিরত আমি গাছের কোড়ায় বসে পড়তাম আর আড়াল থেকে তীর নিক্ষেপ করে তাকে কিংবা পশুকে ঘায়াল করতে লাগলাম লুটেরাদের সবাই ছিল ঘোড়ায় আর সালামা এবেন আল আকওয়া রাজিল্লাউ আনহু ছিলেন একজন পদাতিক সৈনিক মাত্র অথচ সালামার ধাওয়া তাদের রীতিমতো পাগল হয়ে যাবার মতো অবস্থা তারা কোন রকমে একটা পাহাড়ের পাশে সরু গিরিপথের মতো জায়গায় আশ্রয় নিল সালামা রাজিল্লাউ আনহু এরপর সেই পাহাড়ে উঠে তাদের পর একের পর এক পাথর মারতে লাগলেন এক পর্যায়ে বাধ্য হয়ে তারা লুট করা সবগুলো উঠ ছেড়ে দিয়ে খান্ত হলো। শত্রুরা খান্ত হলেও সালামা রাদেরা আনহু মোটেও খান্ত হলেন না তিনি তাদের ধাওয়া করে অস্থির করে তোলেন ধাওয়া খেতে খেতে শত্রুদের না বিশ্বাস ওঠার উপক্রম কোনো মতে ত্রিশটা জুব্বা আর ত্রিশটা বর্ষা ফেলে নিজেদের বোঝা হালকা করে পড়ে করে পালাতে লাগল ফেলে রাখা জিনিসগুলো সালামা চমৎকারভাবে কাজা লাগালেন জিনিসগুলোর উপর সালামা একটা করে নিশানা রেখে দিতে এগোচ্ছিলেন যেন জিনিসগুলো খুঁজে পেতে সমস্যা না হয় আর রসলাস্ল আলী আস্লামের পাহাঠনো বাহিনীও যেন এই চিহ্ন দেখে পথ চিনে নেয় সালামা বর্ণনা করেন শেষ পর্যন্ত লুটেরার দল এক সরু পাহাড়ি পথে গিয়ে থামলো। সেখানে তারা আল বদর আল ফাজুরির ছেলের সাথে মিলিত হলো। সবাই মিলে সকালে নাস্তা খেতে বসছে আমি তখন একটা পাহাড়ের উপরে দাঁড়ানো। আমাকে দেখিয়ে ফাজারি বলল এই লোকটাকে তারা বলল আরে এই লোকটাই তো আমাদের নাস্তারাবোধ করে ছেড়েছে সেই ভোর থেকে আমাদের পিছু ছাড়েনি তীর মারতে মারতে আমাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছে ফাজারি বলল তোমরা তাকে তারা করছো না কেন যাও চারজন গিয়ে এখনই এই লোককে শেষ করে দাও তাদের মধ্যে চারজন পাহাড়ে উঠে এসে আমার কাছাকাছি এল আমি বললাম এই তোরা চিনিস আমাকে তারা বলল না চিনি না কে তুমি আমি হলাম সালামা এবেন আল আকোয়া সেই সত্তা শপথ যিনি মোহাম্মদের মুখ উজ্জ্বল করেছেন আমি চাইলে তোদের প্রত্যেককে এক এক করে শেষ করে দিতে পারি কিন্তু তোরা কেউ আমার কিচ্ছু করতে পারবি না এই কথা শুনে তাদের একজন বলল আমার মনে হয় সে ঠিকই বলেছে এরপর তারা চলে গেল আল্লাহ রুসুল সাল্লু আলী ওয়াস্লামের ঘোড় সওয়ারিরা আসা পর্যন্ত আমি সেখানেই দাঁড়িয়ে থাকলাম সবার আগে দেখতে পেলাম আখরাম আল আসাদিকে তার পেছনের পেছনে আসছে আবু কাতাদা আল আলসারি আর তারও পেছনে মেঘদাদ এবেদ আল আসওয়াদ আমি আখরামের ঘোরার লাগাম টেনে বললাম আখরাম তুমি সতর্ক থাকো ওরা একা পেলেই তোমাকে মেরে ফেলবে আখরাম আমাকে বলল সালামা যদি তুমি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ইমান থাকো যদি তুমি বিশ্বাস করো যে জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য তাহলে আমার আর শাহাদাতের মাঝে বাধা হয়ে দাঁড়িও না কারো কারো বুকের ভেতর আল্লাহর সাথে সাক্ষাতের বাসনা যে কত তীব্র হয় আখরামের অদম্য শাহাদ তিনি শহীদ হবেন এরপর সালামা আর বাধা দিলেন না পথ ছেড়ে দিলেন আখরাম ছুটে গেলেন লুটেরাদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হতে ওয়াইনার মুখোমুখি আখরাম দুজন প্রচন্ড লড়াই করছেন আখরামের আঘাতে ওয়াইনার ঘোরা আহত হল কিন্তু ওয়াইনার পাল্টা আঘাতে আখরাম শহীদ হয়ে গেলেন আখরাম তার কাঙ্ক্ষিত শাহাদাত লাভ করলেন আল্লাহ রসুল সাল্লু আলিয়াসাল্লাম থেকে শিক্ষা নেওয়া মানুষগুলো এভাবেই মৃত্যুকে ভালোবাসতে শিখেছিলেন তারা মৃত্যুকে ভয় পেতেন না আখরামকে হত্যা করে ওয়াইনা আখরাম রাজেল্লাহ আনহুর ঘোড়ায় চড়ে বসল এরপর দৃশ্যপটে আসলেন দ্বিতীয় বীরযোদ্ধা আবু কাতাদা আবু কাতাদার রাজেল্লা আনহু ওয়াইনাকে আক্রমণ করলেন পাল্টা আঘাতে ওয়াইনা আবু কাতাদার ঘোড়াকে মেরে ফেলল কিন্তু আবু কাতাদা আল্লাহরের ছায় ওয়াইনাকে হত্যা করলেন আর তার ঘোড়া নিজের দখলে নিয়ে সেটায় চড়ে বসলেন সেটা আসলে আখরামের ঘোড়ায় ছিল সালামা এরপর আবারও ডাকাত দলকে তাড়া করতে শুরু করলেন আবার ফেরা যাক সালামার বর্ণনায় তিনি বলেন সেই সত্তা শপথ যিনি মোহাম্মদের মুখকে উজ্জ্বল করেছেন আমি তখন পড়ল না। এভাবে চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলো। ডাকাত দল একটা গিরিপথে থামল সেখানে জি নামের একটা ঝর্ণা ছিল খুব তৃষ্ণার্ত অবস্থায় পানি খাবে এরকম মুহূর্তে আমাকে দেখে তারা পানি খাওয়া ছেড়ে পরিমরি পাহাড়ের উপর পালাতে শুরু করল আমি হুঙ্কার দিয়ে বলে উঠলাম এই দেখ আমি আকুয়ার পুত্র আজকের দিন ইতরের ধ্বংসের দিন ছোট ছোটছুটির পর লুটেরা দল তখন ক্লান্ত পরিশ্রান্ত এবং বিধ্বস্ত তাদের আর চলার শক্তি বাকি নেই সালামাকে দেখে তার হতভম্ব হয়ে গেল তারা বিশ্বাসী করতে পারছিল না যে এই একটি লোক সেই ভোর থেকে দৌড়ে তাদের তারা করে বেড়াচ্ছে বিস্ময়ে হতবুদ্ধি হয়ে তাদের একজন বলল তুমি কি সেই লোক যে ভোর থেকে আমাদের তারা করে ফিরছে হ্যাঁ আমি তোদের জানের দুশ্মন ভোরবেলা সেই আকওয়া। লুটেরার দল সারা দিন ঘোড়ায় করে পালিয়ে বেরিয়েছে তাদের ঘোড়াগুলো ছুটতে ছুটতে কাহিল হয়ে পড়েছে শক্তির আর লেশমাত্র নেই তারা দুটো ক্লান্ত ঘোড়া উপত্যকায় রেখে চলে গেল সালামা বর্ণনা করেন তারা যে দুটো ঘোড়া পেছনে ফেলে পালিয়েছিল আমি সেগুলো নিয়ে রসুল্লা সাল্লু আলী ওয়াসলামের কাছে ফেরত গেলাম তিনি তখন সেই ঝর্নার কাছে সেখান থেকে সকালে মসজিদদের পানি খেতে না দিয়ে দাঁড়িয়ে দিয়েছিলাম ইতিমধ্যে শত্রুদের ফেলে যাওয়া চাদর আর বর্ষাগুলো রসুল্লা সাল্লু আলী আসস্লামের হস্তগত হয়েছে আর বিলালকে দেখলাম উদ্ধার করা উটগুলোর একটিকে জবাই করে সেটার কোলেজা ভূনা করছেন আমি রসুল্লা সাল্লাহু আলী আসসালামের কাছে এসে তাকে বললাম ইয়া আল্লাহ রসুল আমাকে সুযোগ দিন আপনার বাহিনী থেকে একশো জন লোকটিয়ে এই কাফিরদের ধাওয়া করব এমনভাবে তাদের হত্যা করব যে তাদের খবর আনার মতো একটা লোকও থাকবে না এই কথা শুনে রসুল্লাহ সাল্ল আলী আসলাম এমনভাবে হাসলেন যে আগুনের আলোয়ে আমি তার দাঁত দেখতে পেলাম রসুল্লাহসাল্লু আলী আসসালাম বললেন তুমি আসলে এই কাজ করতে পারবে তো সালামা সেই সত্তা শপথ যিনি আমাকে সম্মানিত করেছেন আমি অবশ্যই পারব গতাস্থানের এক লোক থেকে পরে সাহাবিরা জানতে পারেন যে সেদিন তারা একটা উট জবাই করেছিল এমন সময় তারা সালামা এ বেন আল আকো আর আনহুর আগমন টের পেয়ে জবাই করা উঠ ফেলেই পানে যায় এই ছিল রসলসাল্লাহ আলি উস্লাম সাহাবিদের কাজের নমুনা শত্রুদের দলে লোকগুলো তাদের খাবার পর্যন্ত মুখে তোলার সাহস পায়নি পরদিন সকাল রসলসাল্লাহু আলী আসসালাম ঘোষণা দিলেন আমাদের শ্রেষ্ঠ অশ্বারোহী হল আবু কাতাদা আর শ্রেষ্ঠ পদাতিক সৈন্য হল সালামা রসলুল্লা সাল্লাহু আলী আসসালাম সালামাকে পদাতিক এবং অশ্বারোহী দুটো ভাগেরই গনিমত যখন কোনো সাহাবিক কৃতিত্বের কোনো কাজ করতেন রসলুল্লাহ সাল্লু আলী আসসালাম তাকে কদর করতে ভুলতেন না তিনি সালামা এবং আল আকুয়া রদেল্লাহ আনহোকে তার নিজের উঠ আদাবার পিঠে পেছনে বসালেন দুজন একই উঠের পিঠে চেপে একসাথে মদিনা ফেরত আসলেন রসলুল্লাহ সাল্লু আলী আসলামের উটের নাম ছিল আদবা অত্যন্ত দ্রুতগামী একটি উঠ হজের সময় দৌড় প্রতিযোগিতায় এটি ব্যবহৃত হত রসুল্লা সাল্লু আলী আসলামের মালিকানায় আসার আগে উঠটি বনু আকিলের এক লোকের মালিকানা ছিল সেই লোক একবার উঠ সমেত মুসলিমদের হাতে বন্দী হয় ঘটনাক্রমে রসুল্লাহ আলী আসলাম কাছে ছিলেন সে রসুল্লা সাল্ল আলী আসলামকে জিজ্ঞেস করল মোহাম্মদ তুমি কেন আমাকে আর আদবাকে আটক করেছ বনু আকিলগোত্র মুসলিমদের সাথে যুদ্ধরত ছিল না তাই লোকটি তাকে বন্দী করার ব্যাপারে প্রতিবাদ করছিল রসুল্লাহ সাল্লু দেন তোমাকে আটক করেছি তোমাদের মিত্র সাকিফ গোত্রের কারণে সাকিব গোত্রের সাথে মুসলিমদের যুদ্ধ না হলেও তারা ছিল কুরাইশদের পক্ষে এবং তারা ইসলামের বিরোধিতা করে আসছিল সাকিব গোত্রের কাছে দুজন মুসলিম বন্দী অবস্থা ছিল তাই রসুল্লাহ সাল্লু আলীস্লাম সাকিফের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে বন্য আকিরের এই লোককে আটক করেছিলেন অবস্থা বেগতিক দেখে লোকটি বলে বসল আমি তো মুসলিম রসুল্লাহ আলিউসলাম বললেন তুমি যদি স্বাধীন অবস্থায় এই কথা বলতে তাহলে কথাটা মেনে নেওয়া যেত এখন তুমি একজন বন্দি তাই এই কথা তোমার কোনো কাজে আসবে না লোকটি কখন খেতে চাইল তাকে খাওয়া দাওয়া করতে দেয়া হলো। বন্দী হওয়া দুই মুসলিমকে ফিরে পেতে পরবর্তীতে এই ব্যক্তিকে মুক্তিপণ হিসেবে ব্যবহার করা হয় কিন্তু উটটিকে রসুল্লাহ সাল্ল আলিউসলাম নিজের জন্য রেখে দেন গতফানের লুট করা বিশটি উটের মাঝে এই আদবাও ছিল গতফানের ডাকাতরা রাতে বিশ্রাম নেওয়ার জন্য থামলে উঠগুলোকে সেখানেই ছেড়ে রাখত সেই সময়ের কথা একদিন তারা সবাই যখন ঘুমাচ্ছে তখন তাদের হাতে বন্দি হওয়া সেই মুসলিম নারী লাইলা রাদিল্লা আনহা চুপে চুপে উঠের পালের কাছে চলে গেলেন তিনি কোনো একটি উটে চেপে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু কোনো উট দা ছিল না অবশেষে তিনি আদবার কাছে এলে সে সহজেই পোষ যায় লাইলা খুশি হয়ে মানত করলেন যদি তিনি এই উটে সওয়ার হয়ে পালিয়ে যেতে পারেন তাহলে এই উঠকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবেন লাইলা মদিনায় পৌঁছে রসুল্লাহ সাল্লু আলী আসলামকে তার মানতের কথা জানালেন রসুল্লাহ সাল্লু আলি আসলাম সব কিছু শুনে হেসে বললেন হায় সে তোমাকে প্রাণে বাঁচিয়েছে আর তুমি তাকে জবাই করে দিতে চাচ্ছ কি মন্দ প্রতিদান শোনো যেই মানতের সাথে আল্লাহর অবাধ্যতা জড়িত সেই মানত পূরণ করতে হয় না সেই মানত পূরণ করতে হয় না যেখানে তুমি এমন কিছু দান করার মানত করছ যা তোমার নয় উঠেছিল রসল্লাহালের সেই মহিলা নয় রসুল তাকে বুঝাচ্ছিলেন অন্যের সম্পত্তি দিয়ে মানত করতে হয় না এটা আল্লাহর অবাধ্যতার মধ্যে পড়ে পূর্ণ করতে নিষেধ করলেন এখন আমরা এই আলগাবার অভিযান থেকে কি কি শিক্ষা পাই প্রথমত শারীরিক ফিটনেস বজায় রাখার গুরুত্ব সালামা এবেন আল আকুয়া রাজেন্দা আরহ ছিলেন সুস্থ সমর্থ শক্তিশালী একজন মানুষ দীর্ঘ সময় ধরে অনায়সে পরিশ্রম করে গেছেন ঘোড়াও তার সাথে দৌড়ে ক্লান্ত হয়ে গেছে কিন্তু তিনি ক্ষান্ত হননি সেই অভিযান থেকে আসার পথেও এক আনসারি সাহাবির সাথে তিনি দৌড় প্রতিযোগিতায় নামেন আজকের দিনে যুবকদের মধ্যে এমন ফিটনেস বিরল সাহাবারা ঘরের কোণে বসে বইপত্র বা কম্পিউটারে মাথাগুজে থাকার মানুষ ছিলেন না দৌড় প্রতিযোগিতা তীর ছড়া এসব ছিল সাহাবিদের নিত্যনৈমিত্তিক রুটিন জিহাদের প্রস্তুতি হিসেবে তারা নিয়মিত এসব অনুশীলন করতেন দ্বিতীয়ত লাইলার ঘটনা থেকে ইমাম নববি মহিলাদের একা ভ্রমণের ওপর একটি মাসালা দিয়েছেন তিনি বলেছেন জরুরি প্রয়োজনে মুসলিম নারী তার নিজের স্বামী বা অভিভাবক ছাড়া ভ্রমণ করতে পারবে। এরকম জরুরি প্রয়োজন উদ্ভূত হতে পারে যেখানে কোনো মহিলা দারুল হার্ভ থেকে দারুল ইসলামে হিজরত করতে চায় কিংবা কেউ তাকে পাপ কাজে লিপ্ত করতে চায় বা এরকম কিছু প্রয়োজন ছাড়া কি ভ্রমণ মুসলিম মহিলাদের জন্য নিষিদ্ধ এবার আমরা আলোচনা করব উরাইনার রাখালদের কাহিনী যা কোর্স এবং জারির আল ফেহরির অভিযান নামে পরিচিত উরাইনা গোত্র থেকে কিছু লোক রসুল্লাহ সাল্লু আলী আসলামের কাছে এসেছিল রসল্লাহ সাল্লু আলি আসলামের সাথে ইসলাম নিয়ে কথাবার্তা বলে তারা ইসলাম গ্রহণ করে মদিনায় এসেই তারা অসুস্থ হয়ে পড়ল প্রথমবার মদিনায় আগতদের জন্য এটা খুবই সাধারণ একটা ব্যাপার ছিল তারা তখন রসুল্লাহ সাল্ল আলিউসলামের কাছে এসে বলল আমরা তো বেশ পালক মতো এক জায়গায় থাকতে অভ্যস্ত নই তারা আর মদিনায় থাকতে চাচ্ছিল না রসল্ল সাল্লাম তখন তাদের কিছু উট দেন একজন মেষপালককে তাদের সাথে পাঠিয়ে দিলেন আর অসুস্থতার চিকিৎসা হিসেবে উটের দুধ ও মূত্র পান করতে বলে দিলেন লোকগুলো রাখাসহ উটগুলো নিয়ে মদিনা বাইরে চলে এল আস্তে আস্তে সবাই সুস্থ হয়ে গেল কিন্তু শরীর সুস্থ হলেও তাদের হৃদয় ছিল অসুস্থ বেদুইন এই লোকগুলো ছিল অদ্ভুত রকমের অকৃতজ্ঞ কঠোর তাদের হৃদয় সুস্থ হওয়ার কিছুদিন পরে তারা ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়ে যায় খুব নৃশংসভাবে হত্যা করে উঠগুলো নিয়ে পালিয়ে গেল এই খবর আল্লাহল সাল্লু আলী আসসালাম দোয়া করলেন যেন তাদের পথ সংকুচিত হয়ে যায় হল তাই তারা পথ হারিয়ে ফেলল জারি রদেল আনহু বিশ জন মুসলিমকে সাথে নিয়ে তাদেরকে খুঁজতে পেরোলেন ভর দুপুরে এবং জারি রাজকদের শহরে ঢুকলেন আদেশ করলেন তাদের হাত ও পা কেটে ফেলা হবে লোহার গরম শিখ দিয়ে তাদের চোখ উপরে ফেলা হবে ঠিক যেভাবে তারা রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের মেষপালককে হত্যা করেছিল এটাই ছিল লোকগুলোর অপরাধের শাস্তি এরপর তাদেরকে না মেরে মদিনার আল হর্রা পাহাড়ের কাছে ফেলে রাখা হয় প্রচন্ড গরমে কৃষ্ণার্থ হয়ে তারা পানি চাইতে থাকে কিন্তু তাদেরকে এক ফোটা পানিও খেতে দেওয়া হয়নি এভাবেই কষ্ট দিয়ে তাদেরকে মেরে ফেলা হয় এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথমত এই ঘটনায় আমরা দেখছি রসল সাল্লু আলি আসলাম বেদুইনদেরকে উটের মূত্র ওষুধ হিসেবে খাবার পরামর্শ দিয়েছেন বর্তমান সময়ে এটা বিতর্কিত একটা ব্যাপার ইসলাম বিদ্বেষীরা এই হাদিসকে নিয়ে মুসলিমদের উপর একচোট নেয় তারা বলে ছি ছি মুহাম্মদ উটের মূত্র পান করার আদেশ দিয়েছেন কি বিচ্ছির একটা ব্যাপার আবার কেউ কেউ এই হাদিসের কারণে পুরো হাদিসশাস্ত্রকেই প্রশ্নবিদ্ধ করে তোলে তারা বলে রসল সাল্লীসলাম উটের মূত্র পান করতে বলেছেন এটা হতেই পারে না অথচ ঘটনাটি সহি মুসলিম এবং বুখারী দুই কিতাবে আছে খুব বিষয় আলোচনা না গিয়ে শুধু এটুকু বলা যায় যে পৃথিবীর অনেক দেশেই মূত্রকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এটা অস্বাভাবিক কিছু না আধুনিক চিকিৎসা শাস্ত্রেই এমনটা হচ্ছে প্রিমারির নামের একটি ওষুধ আছে যার উপাদান হচ্ছে সংশ্লিষ্টিত এস্ট্রোজেন ইংরেজিতে কনজুকেট এস্ট্রোজেন এটি সংগ্রহ করা হয় মাদি ঘোড়ার মূত্র থেকে এই ওষুধটি প্রস্তুত করে আসছে ওয়েথ ফার্মাসিউটিক্যালস এবং বাজারজাতকরণ হয়ে আসছে সেই উনিশশো সাল থেকে গর্ভবতী ঘোড়ার মূত্র থেকে আধুনিক চিকিৎসাবিদরা ঔষধ তৈরি করলে ইসলাম বিদ্বেষীদের মধ্যে তেমন কোনো গুঞ্জন শোনা যায় না অথচ একই কাজ যখন আল্লাহ রাসুসাল্ল আলী ওয়াসলাম আদেশ করেছেন তারা সেটা নিয়ে ব্যাপক সরগল তৈরি করে অমুসলিমদের উচিত ইসলামের বিষয়গুলো সততার সাথে বোঝার চেষ্টা করা ইসলাম বিরোধিতার হজকে গা ভাসানো উচিত নয় আর আমাদের মুসলিমদের উচিত হচ্ছে যখনই আমরা দেখব কোনো ঘটনা সহিদ সান তারা প্রমাণিত তখনই আমরা একে সত্য বলে সেই ঘটনাকে সত্য বলে গ্রহণ করার জন্য কোন ফার্মাসিউটিক্যালস বা বৈজ্ঞানিক প্রমাণের প্রয়োজন নেই তাই আমরা তাতে বিশ্বাস রাখি এটাই হচ্ছে মুসলিমদের অবস্থান হবে এরকম কথাটা অবৈজ্ঞানিক বা সমাজের রীতিবিরুদ্ধ শোনালেও আমাদের তাতে বিশ্বাস করতে হবে নিজেদের পছন্দ বা যুক্তির সাথে খাপ না খেলে হাদিসকে বাতিল বা দুর্বল বলে সাব্যস্ত করা এটা মুসলিমদের জন্য একেবারে সংকট নয় দ্বিতীয় বিষয়টা হল শাস্তি তীব্রতা রহমত রসুল্লাহ সাল্লাসমের গোটা সিরাতে এরকম কঠোরভাবে শত্রুদের শাস্তি দেওয়ার আর কোনো দৃষ্টান্ত নেই কেন এত কঠোরভাবে শাস্তি দেওয়া হল সে সম্পর্কে মন্তব্য করেছেন এই হাদিসের একজন বর্ণনাকারী আবু কিলাবা তার মতে এই লোকগুলো হত্যা করেছে চুরি করেছে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করেছে তাদের দ্বারা সংগঠিত সবগুলো অপরাধী মারাত্মক পর্যায়ের অপরাধ তারা শুধু ইসলাম ত্যাগ করে মূর্তাদি হয়নি তারা হারাবা করেছিল অর্থাৎ অস্ত্রসহ ডাকাতি করেছিল এই ধরনের অপরাধের শাস্তি সম্পর্কে কোরআনে সুরা মাইদায় আছে তাদের এক হাত এবং এক পা কেটে ফেলতে হবে এটা মুসলিম ও অমুসলিম উভয়ের জন্য প্রযোজ্য লোকগুলোর চোখ উপড়ে ফেলার সম্পর্কে মুসলিম শরীফে বলা হয়েছে যে তারা মেষপালকের চোখ উপড়ে ফেলেছিল তাই তাদের সাথেও একই রকম কাজ করা হয়েছে এটা হল কিসাস যদিও সাধারণভাবে এই কাজ জায়জ নয় কিছু আলিমদের মতে অবশ্য এই ধরনের শাস্তির বিধান রহিত হয়ে গেছে কিন্তু অনেক আলিমই এর সাথে দ্বিমত পোষণ করেছেন তাদের মতে এই সব ক্ষেত্রে কিসাসের বিধান প্রযোজ্য হবে অমর আব্দুল খাতার রাজিল্লাহ আনহু বলেন যদি সানাহর সকল মানুষ মিলে একজন মানুষকে হত্যা করে তাহলে সানাহর সকল মানুষকেই কিসাসের বিধান হিসেবে হত্যা করা হবে এটাই হচ্ছে হুদুদের ক্ষেত্রে সরিয়ার সাধারণ বিধান আজকের পর্বের ছয় নম্বর অভিযান হচ্ছে বনুকালবের বিরুদ্ধে অভিযান আব্দুর রহমান এবির আউফ রাজিল্লাহ আনহোকে পাঠানো হয় দমতুল জাঙ্গালে বনুকালবের কাছে এটি ছিল রোমান সাম্রাজ্য নিকটবর্তী একটি খ্রিস্টান কোত্র এর অবস্থান ছিল রোমান আর আরবের মাঝামাঝি একটি জায়গায় এই এলাকায় এটি মুসলিমদের দ্বিতীয় অভিযান আব্দুর রহমান এবির আউফ ছিলেন মুহাজির রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসালমেন খুব কাছের মানুষ এই অভিযানে যাওয়ার দিন সকালবেলা আব্দুর রহমান এ বেনে আউরাদের আহু বিদায় নিতে আসলেন রসল্লাহ্লাহ আলী আসলাম তার কাছে ডাকলেন তার পাগড়িটা খুলে নিজের হাতে একটি কালো পাগরি বেঁধে দেন এরপর সংক্ষিপ্ত কিছু মূল্যবান কথা স্মরণ করিয়ে দেন যুদ্ধ করো আল্লাহর নামে আল্লাহর পথে জিহাদ করো কাভিরদের বিরুদ্ধে কিন্তু অন্যায়ভাবে গণিমতের সম্পদ ভক্ষণ করো না চুক্তিভঙ্গ করো কোনো কোন শিশুকে হত্যা করো জিহাদের নিয়ত পরিশোধ হওয়া অত্যন্ত জরুরি মুসলিমরা জিহাদ করে শুধু আল্লাহর জন্য নিজেদের দল নিয়ে গর্ব করার জন্য জিহাদের নিয়ত হতে পারে না এই বিষয়টি আল্লাহ সুলসাল্লাহ সব সময় তার সৈনিকদের মনে করিয়ে দিতেন যুদ্ধের উত্তেজনায় যেন তারা বাড়াবাড়ি না করে বসে নির্দেশ মোতাবেক আব্দুর রহমান এবং আফরাদিল্লাহ আনহু বনকাল্পকে ইসলামের দাওয়াত দেন প্রথমে তারা প্রত্যাখ্যান করে কিন্তু তৃতীয় দিনে তারা ইসলাম গ্রহণ করে এরপর রসুল্লাহ আলী ওয়াসলামের নির্দেশে তিনি তাদের নেতার মেয়ে তোমাদের বিনতে আসবাগকে বিয়ে করে ফিরে আসেন এর মাধ্যমে মদিনার বাইরের কোন স্থানে সর্বপ্রথম ইসলামী আইন চালু হয় ষষ্ঠ হিস্ট্রি ছিল মুসলিমদের জন্য ব্যস্ত একটি বছর বড় কোনো যুদ্ধ সংগঠিত না হলেও পুরো সময় ধরে অনেকগুলো আক্রমণাত্মক অভিযানে তাদের ব্যস্ত থাকতে হয় এরকম আরও কিছু অভিযান সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হল এক রবি মাসে রসুল্লা সালাম উকাসা এ বিনহুর নেতৃত্বে ৪০ জনের একটি দল পাঠান বনু আসাদ গোত্রকে সায়স্তা করার জন্য তারা বনু আসাদের এলাকায় যান তাদের পানির কুয়া আল ঘমার দখল করে নেন এবং সেখানেই তাপ কােন শত্রুরা সবকিছু রেখে পালিয়ে যায় তাদের রেখে যাওয়া দুশোর মতো উঠ গনিমা হিসেবে নিয়ে উকাশা ফিরে আসেন মোহাম্মদ বিন মাসলামা রাজ নেতৃত্বে দশ সদস্যের একটি বাহিনী পাঠানো হয় জিলকিসায় উদ্দেশ্য ছিল সালাবা এবং উওয়াল গোত্রকে ভয় দেখানো যেন গোত্র দুটি মুসলিমদের ভূমিতে অতর্কিত আক্রমণ করার সাহস না দেখায় তাদের লক্ষ্যস্থল ছিল মদিনা থেকে মাত্র ২৪ মাইল দূরে রাতের বেলা সেখানে পৌঁছলে একশোর মতো লোক তাদেরকে ঘিরে ধরে তারা শত্রুদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন দশজনের মধ্যে মোহাম্মদ বিন মাসলামার রদেল আনহো ছাড়া প্রত্যেকে শহীদ হয়ে যান মোহাম্মদ বিন মাসলামার রদেল আনহো আহত অবস্থায় মোদিনা ফিরে আসেন রসুল্লাহ সাল্লু আলী আসলাম তখন সাথে সাথে আবু অবায়দা ইমনুল জার্লা রাজ আনহুর নেতৃত্বে চল্লিশ সদস্যের একটি বাহিনী পাঠান তাদের আগমন আজ করতে পেরে শত্রুরা পালিয়ে যায় তাদের কিছু সম্পদ আর একজন লোককে বন্দি করে মোদিনা নিয়ে আসা হয় তিন নম্বর অভিযান জায়দ বিন হারিসের রদেল আনহোকে পাঠানো হয় আলে হইসে জায়গাটি ছিল মদিনা থেকে চার রাতের দূরত্বে মক্কার একটি কাফেলাকে আক্রমণ করা ছিল তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য সফল হয়েছিল তারা কাফেলা আটক করেন কাফেলা সম্পদ জব্দ করেন এবং কিছু লোককে বন্দি করেন বন্দীদের মধ্যে একজন ছিল রসল সাল্লাহ আলী ওয়াসলামের কন্যা জৈনা ব্রাদ আনহার স্বামী আবুল আস চার নম্বর অভিযান একই বছরে আলী আবি আবিতালি ব্রাদ আনহকে পাঠানো হয় বনু সাহাদ বকরের বিরুদ্ধে একটি অভিযানে গত্রটি মুসলিমদের বিরুদ্ধে খাইবারের ইহুদিদের সাহায্য করার পরিকল্পনা করেছিল আলীর বাহিনীর সাথে যুদ্ধ না করে গোত্রটি সেখান থেকে সরে পড়ে একজন লোক বন্দী হয় তা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা সম্ভব হয় অভিযানগুলো থেকে দুটো বিষয় লক্ষণীয় প্রথমত চারপাশের কোথায় কি ঘটছে সে সম্পর্কে রসুলুল্লাহ সাল্লু আলী আসলাম সময় সজাগ ছিলেন মুসলিমরা যুদ্ধের ময়দানে কেবল শক্তিশালী ছিলেন না বরং গোয়েন্দাগিরিতেও তারা ছিলেন সমান পারদর্শী নর্জদারি বাসার সার্ভেলেন্স এবং তথ্য সংগ্রহ বা ইন্টেলিজেন্স দুই কাজে তার গোয়েন্দা বাহিনী সবসময়ই পেশাদারিত্বের পরিচয় দিয়ে এসেছে রসুল্লাহ সাল্লু আলী হাসলামকে কখনোই শত্রুরা চমকি দিতে পারেনি বরং তিনি সবসময় তাদেরকে চমকি দিতেন দ্বিতীয়ত রসুল্লাহ সাল্লাহু আলিহাসালামের যুদ্ধ কেবল কুরাইশদের বিরুদ্ধে সীমিত ছিল না বরং যে বা যারা মুসলিমদের প্রকাশ্য শত্রুদের গোপনে বা পরোক্ষভাবে সাহায্য করে আসছিল রসুল্লা সাল্ল আলী আসলাম তাদের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন এবং অভিযান পরিচালনা করেছেন যদি শুরু থেকেই তাদেরকে প্রতিহত না করা হতো তাহলে অনেকেই মদিনার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার সাহস দেখাতে শুরু করত রাষ্ট্র পরিচালনা কাজটি সবসময় জটিল কিতাবী জ্ঞান এই কাজের জন্য যথেষ্ট না বরং আরো প্রয়োজন অভিজ্ঞতা আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তি এবং তাদের ষড়যন্ত্র সম্পর্কে ধারণা আজকের পর্ব এতটুকুই परवर्ती गुरुपूर्ण अधिक इंशाला रब्बिल आलमीन असलम वरहमद वीडियारिजिट कर www.facebook.com dot facebook slash rangedrops media of our youtube channel www.youtube.com dot youtube dot org two